কেস স্টাডি 2030 সালের মধ্যে ইউরোপকে সবচেয়ে সংযুক্ত মহাদেশ করার লক্ষ্য ইউ এর সংযুক্ত থাকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা সবাই দূরত্ব যতই বেশি হোক না কেন একে অপরের সঙ্গে সংযোগ বজায় রাখতে চাই এই ইচ্ছা কোভিড উনিশ মহামারীর সময় আরও তীব্র ছিল যখন অনেকেই দীর্ঘ সময় ধরে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন ছিলেন সংযুক্তি আমাদের যে কোনো স্থানে অন্যদের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়া এটি আমাদের হাতে অসংখ্য সম্ভাবনা এনে দেয়া আমরা সুবিধাম যে কোনো সময়ে সর্বশেষ খবর পড়তে পারি অনলাইন ক্লাসে যোগ দিতে পারি দক্ষতা শিখতে পারি এবং দূরে থাকলেও অধ্যাপক ও পেশাদারদের কাছ থেকে পরামর্শ নিতে পারি তাছাড়া আমরা অনলাইন বাজার ঘুরে সবচেয়ে সুবিধাজনক পণ্য এবং পরিষেবা খুঁজে পেতে পারি বা আমাদের নিজস্ব পণ্য বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে অফার করতে পারি সংযোগ উন্নত করতে বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে এটি রোমিং চার্জ শেষ করেছে যার ফলে ইউ এর ভেতরে ভ্রমণের সময় অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইল সাবস্ক্রিপশন ব্যবহার করা যায় ওয়াইফাই ফর ইউ উদ্যোগ স্থানীয় সম্প্রদায় বিনামূল্যে ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য অর্থায়ন করেছে ইউ আরও অর্থায়ন প্রদান করে প্রযুক্তিগত নির্দেশিকা তৈরি করে এবং নেটওয়ার্ক কভারেজ উন্নত করতে এবং ইউরোপ জুড়ে 5G জি নেটওয়ার্ক প্রবর্তনের জন্য কাজ করা পাবলিক প্রশাসন ও ব্যবসায়ীদের সহায়তা করার জন্য বিশেষজ্ঞদের একত্রিত করে বর্তমানে লক্ষ্য হল এমন একটি ইউরোপ তৈরি করা যেখানে সংযোগ পরিষেবার জন্য সমন্বিত নিয়ম থাকবে যাতে ইউএর যে কোনো স্থানে আমরা একই সুবিধা উপভোগ করতে পারি ইউয়ের পদক্ষেপ ভোক্তাদের আরও বেশি বিকল্প প্রদান খরচ কমানো এবং উচ্চমানের পরিষেবা নির্ধারণে সহায়তা করে ইউ এর স্তরে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত ইউরোপীয় ইলেকট্রনিক কমিউনিকেশন কোড প্রবর্তন যা পুরো ইউরোপ জুড়ে প্রযোজ্য পরিষ্কার নিয়ম নির্ধারণ করে রেডিও স্পেকট্রাম পলিসি প্রোগ্রামের মাধ্যমে পাঁচ জি এর মতো ওজারলেস নেটওয়ার্ককে সমর্থন করা ইউতে রোমিং চার্জের সমাপ্তি এবং ইউ এর অভ্যন্তরের যোগাযোগের জন্য দামের সীমা নির্ধারণ ইন্টারনেট বিকাশ ও গভর্নেন্সে বৈশ্বিক আলোচনায় নেতৃত্ব প্রদান ডিজিটাল দশকের সংযোগের প্রধান লক্ষ্য হল দুই সাল সালের মধ্যে প্রতিটি ইউরোপীয় পরিবারকে উচ্চুক্তির ইন্টারনেট কভারেজ এবং দুই হাজার সালের মধ্যে গিগাবিদ সংযোগ প্রদান করা